সমিহিম মহমা উলামাহ মজীদারারিক মাম মহাম কমারকআরাহিম্রাহিম রবীনআ রবীল সদরিহানি হিউম্যান বিইংসরা আমরা মানুষরা বিশ্বাস করে নিয়েছে যে এই দুনিয়াটাই আমাদের জন্য সব কিছু এবং আমরা এই দুনিয়াটাতে মানে সব কিছুই দুনিয়ার জন্যই এবং আমাদের এখানেই শেষ হবে এবং আমরা অনেক সময় জানলেও এটা না জানার মতো করেই থাকি অথবা আমরা এটা নিয়ে চিন্তা করতে চাই না তো সব্লা আমাদের জীবনটার জার্নিটা একটা একটা ট্রেনের জার্নির মতো একটা ট্রেন বিভিন্ন ট্রেন স্টেশন দিয়ে যায় প্রথমে একটা ট্রেন চিরং স্টেশন পাস করে তারপর কুমিল্লা স্টেশন পাস করে এরকম অনেকগুলো স্টেশন পাস করে যায় তো সেইমভাবে আমাদের জীবনটাও কিছু স্টেশনস পাস করে যাচ্ছে যেমন আমরা যখন প্রথমে আমাদের মায়ের পেটে আসি ওটা হচ্ছে একটা স্টেশন তারপর যখন আমাদের নয় মাস পর আমাদের ডেলিভারিটা হয় তখন আমাদের একটা স্টেশন আমরা পার করে ফেললাম এবং আমাদের টিকিট থেকে একটা অংশ কেটে ফেলা হয় তারপরে আমরা যখন মৃত্যু আমাদের যখন মৃত্যু আসে তখন আমরা আরেকটা স্টেশন পাস করে ফেলি তার মানে আমরা একটা ফেজ কমপ্লিট করে ফেলেছি সেটা হচ্ছে এই দুনিয়ার ফেজ আমাদের টিকিট থেকে আরেকটা অংশ কেটে ফেলা হয় তারপর আমরা মৃত্যুর পরের স্টেজে যাই এভাবে করে আমাদের জীবনটা প্রত্যেকটা স্টেজ দিয়ে পার করে তো যেভাবে করে যে ব্যক্তি ট্রেনে উঠে সে যদি না জানে তার ট্রেনের ফাইনাল ডেস্টিনেশন অথবা সে ফাইনালি কোথায় গিয়ে পৌঁছাবে এটা যদি সে না জানে তাহলে সে অনেক বড় একটি সমস্যায় আছে সেম ভাবে আমাদের জীবনের আমাদের জীবনের ট্রেনের জার্নিটাও এরকম আমরা যদি না জানি যে আমাদের জীবন শেষ পর্যন্ত কোথায় যে শেষ হবে তাহলে এটা আমাদের জন্য অনেক বড় একটা সমস্যা আমরা আমরা আমাদের ইমটা কি আমাদের আমরা কোন জিনিসটাকে পার্সিউ করব আমরা কোন জিনিসটাকে আহ কোন জিনিসটার জন্য আমরা এফোর্ট দিব আমরা যদি সেটাই না জানি আমাদের ফাইনাল ডেস্টিনেশনটা কি সেটা যদি আমরা না জানি তাহলে এটা আমাদের জন্য অনেক বড় একটা সমস্যা রসম সাল সালাম সবসময় এই একজন বিশ্বাসীর জীবনটা পৃথিবীতে একটি ট্রাভেলারের সাথে কম কম্পেয়ার করেছে একটি ট্রাভেলের সাথে তুলনা করেছে এবং আহ আসলে আমাদের জীবনটা একটি ট্রাভেলারের মতো একটি ট্রাভেলার যেরকম একটি জায়গায় আসে কিছুদিন থেকে সে আবার চলে যায় একজন মুসাফির যেরকম কোথাও এসে কয়েকদিন থেকে হোটেলে থেকে অথবা রেস্ট নিয়ে তারপর সে নেক্সট নেক্সট জায়গাটাতে জায়গাটার জন্য রওনা দেয় আমাদের জীবনটাও এরকম আর সময় এমন একটা জিনিস সময় কারোর জন্য থেমে থাকে না সো আমরা সবকিছুকে থামায় রাখতে পারি আমরা আমাদের জবকে থামাই রাখতে পারি আমরা অনেক কিছুকে পজ দিয়ে রাখতে পারি কোনো একটা রেকর্ডিংকে আমরা পজ দিয়ে রাখতে পারি বাট সময় এমন একটা জিনিস এটাকে আমরা কখনো পজ দিয়ে রাখতে পারবো না সময়ে মানে সময় দ্য টাইম ইজ অলওয়েজ গোয়িং অন সময় সবসময় চলে যাবে এবং আমাদের সময়ের মধ্যে উই হ্যাভ টু ডু দ্য বেস্ট আমরা আমাদের আমাদের উই হ্যাভ টু মেক দ্য মোস্ট অফ আয়ার টাইম আমাদের সময়ের বেস্ট ইউজ আমাদের করে নিতে হবে সো একজন বিশ্বাসী হয়ে অ্যাজ আমাদের এই ফ্যাক্টটাতে বিশ্বাস মানে এটা আমাদের অ্যাজ আ মেনে নিতে হবে যে আমরা এই পৃথিবীতে বিলং করি না আমরা এই পৃথিবীর জন্য না হ্যাঁ আমরা এখানে এসেছি আমরা এখানে এসেছি কিছুক্ষণের জন্য কিছু পরীক্ষা দেওয়ার জন্য বাট এটা আমাদের পারমানেন্ট বাসা না এটা আমাদের পারমানেন্ট থাকার স্থান না সো এটা আমাদের এটা আমাদের মনের মধ্যে বিশ্বাস করে নিতে হবে খুব স্ট্রংলি বিশ্বাস করে নিতে হবে না হলে না হলে আমাদের লাইফের পারপাস থাকবে না কারণ আমরা রাত দিন যে জিনিসটার জন্য শ্রম দিব যে জিনিসটার জন্য এফোর্ট দিব আমরা যদি সেখানে পারমানেন্টলি নাই থাকি আমরা যদি এখানে পারমানেন্টলি বিলং না করি তাহলে অত পয়েন্ট আমরা কেন এত এফোর্ট দিচ্ছি আমরা কি জন্য এফোর্টটা দিচ্ছি সো এই সিরিজটাতে আমরা হেয়ার আফটার নিয়ে কথা বলবো এই সিরিজটাতে আমি প্রত্যেকটা স্টেজ নিয়ে বলার চেষ্টা করব আমাদের জন্ম জন্ম পরে মৃত্যু মৃত্যুর পরে কি কি হয় আমরা কোন কোন স্টেজ দিয়ে যাই এবং শেষ পর্যন্ত আমাদের এন্ডিংটা যেখানে জান্নাত অথবা জেহার্নাম সেটা নিয়ে আমরা এই সিরিজটা ডিসকাস করবো ইনশাল্লাহ তো আমরা কেন এটা নিয়ে কথা বলতেছি আমরা কেন আমরা কেন হেয়ার আফটার সিরিজ কথা বলছি এই লেকচারটা বানানোর কারণটা কি तो हम साधारण जो एक कैरियर नहीं चिंता करी हमें क्यूं कार प्लानिंग करारय एंडा के माथाय रेखे सब प्लानिंग करी सो देर फॉर जीवन को कारण लागे रेजल्टर बेपारे मेरे रेजल्टर बेना दरकार जे हमें जो इटा करी तब एम एट हे शेष्ट से हो जो मन हो আমার এন্ড রেজাল্টটা পাওয়ার জন্য এটা এটা করতে হবে যখন আমি জানবো তখনই আমি একটা রিজন পাবো একটা পারপাস পাবো তো সেইমভাবে আমাদের জীবনটা কোথায় গিয়ে শেষ হবে আমরা যদি এটা না জানি আমরা যদি পরজীবনের উপরে না জানি তবে আমরা আমাদের লাইফটা এইমলেস হবে আমাদের লাইফটা পারপাসলেস হবে এবং আমরা চিন্তাও করব না যে মানে আমরা দিশেহারাভাবে ঘুরে ফেরা করবো এইমলেসভাবে সো বিলিভিং ইন দ্য হেয়ার আফটার পরজীবনে বিশ্বাস করা পার্টমানের এবং এটা খুবই জরুরি পরজীবনের উপর বিশ্বাস করা সো একটা প্রশ্ন সবার মধ্যে হতে পারে যে আমাদের চারিদিকে তো সমস্যা কেন মানুষ অ্যালকোহল খাচ্ছে অ্যালকোহল পান করছে মানুষ আহ রিবা নিয়ে ডিলিং করতেছে আ মানুষ মানুষকে মানুষ মানুষের মার্ডার করছে এবং যত ধরনের গুণা হচ্ছে তো আমরা মুসলিম সোসাইটির মতো দেখি হচ্ছে তো মানুষ কি জানে না যে এটা হারামা মতাম মানুষ কি জানে না জেনা করা হারাম মানুষ কি জানে না রিবা রিবা নিয়ে চলা হারাম কিন্তু তাও কেন মানুষ মানে মানুষ ভুল জেনেও কেন ভুলটা করছে তো আহ আইসা রানহা তো खूब सुंदर जीटार बेपारे व्याख्या दीखने के, so, के बोलान प्रथम हराम तुम्हारा मद पाना ऐसे सहबीरा मद पाना छोनाव तुरान केड़े दी मद पाना कड़तना সো তিনি আমাদেরকে বলছেন যে রসম কোরআন প্রথমে যে আয়াতগুলো এসেছে মক্কার মধ্যে প্রথমে ইনিশিয়ালি যে আয়াতগুলো এসেছে আল্লাহ থেকে সেগুলো সবসময় ছিল জন্নাত এবং জাহান্নাম নিয়ে সেই সেই আয়াতগুলো সবসময় জান্নাত এবং জাহান্নামের কথা বলেছে তো জান্নাত এবং জাহান্নামের কথা বলতে বলতে বলতে বলতে সাহাবিদের ভিতরে এমনভাবে পরজীবনের ব্যাপারটা ইনস্টল হয়ে গিয়েছে তাদের বিশ্বাসটা এত তাদের ইয়কিনটা এত স্ট্রং হয়েছে যে তারা যখন তারা যখন মাদিনাতে ছিল এবং যখন মত পান করা যে তারা তাদের মুখের ভিতর মানে তারা তাদের যে জগ ছিল মতের যে জগ ছিল সেগুলো তারা অ্যালকোহলের সব জগ তারা ঢেলে দিয়েছে তারা সব তাদের তাদের সব অ্যালকোহল তারা ফেলে দিচ্ছিল এমন আছে যে কিছু সাহাবি রাজিউল্লাহান তারা সেই মদগুলোকে মানে তারা গিলে ফেলেছিল তো তারা মুখের ভিতর আঙ্গুল ঢুকিয়ে তারা ভমিট করার চেষ্টা করছিল মানে সুহান আল্লাহ আপনারা বুঝতে পারছেন যে তাদের ডেডিকেশনটা কোন লেভেলে তাদের বিশ্বাসটা কোন লেভেলে যে তারা বিন্দু পরিমাণ ও অ্যালকোহল তাদের বডির মধ্যে রাখতে চায় না এটা এটা কেন হয়েছে তো আয়সা রদি তো বলছে যে এটা যদি প্রথমে এসে বলতো তাহলে কোনো স্বাভাবিক করতো না কোনো স্বাভাবিক ভাবে করে এই অর্ডারটা ফুলফিল করতো না বাট তাদেরকে জান না নাম তাদেরকে মৃত্যুর কথা তাদেরকে পরাজীবনের কথা বার বারবার বারবার বলে বলে বলে বলে তাদের মধ্যে ইনস্টল হয়েছিল এই ব্যাপারটা অ্যান্ড আফটার দ্য যখন অর্ডার এসেছে তখনই সবাই এটাকে সেই অর্ডারটাকে ফুলফিল করেছে সেই অর্ডারটাকে অবে করেছে সো এবং আমরা রসমা রসমাল্লাইসাল্লামের জীবনী জীবনী দিয়েও দেখতে পারি এবং রেভোলেশনের হিস্ট্রি আমরা দেখতে পারি যে মোস্ট অফ দ্য লস কী কোন জিনিসটা হারাম কোন জিনিসটা হারাম মোস্ট অফ দ্য লস এগুলো কিন্তু মদিনা মাদিনাতেই মানে রসমা সাল্লামের পরের জীবনের পরের দিকে পরের দিকে এই এই আয়াতগুলো না মানে রেভিল হয়েছিল যে কোন জিনিসটা হারাম কোন জিনিসটা হারাম বাট মক্কার মোস্ট অফ দ্য রেভলেশনস মক্কার মোস্ট অফ দ্য আয়াত আল্লা ভয় নেই অন্তরের মধ্যে এনাফ ভালোবাসাটা নেই আল্লাহর প্রতি আল্লাহ দিনের প্রতি যার কারণে জাস্ট জানাটাই অ্যানাফ না যে আহ অ্যালকোহল রিবা হারাম তো এটা এনআফ হচ্ছে না মানুষের জন্য তা অ্যালকোহল ছাড়া সোম সো ইটস অল বিকজ অফ ইনসাফিসিয়েন্ট ইমান সব কিছুই হচ্ছে ইমানের ইমান কম থাকার জন্য সো আমাদের উই হ্যাভ টু সফট এন হার্ট আমাদের আমাদের বারবার জান্নার জাহান নামে কথা বলে অন্তরকে নরম করতে হবে এবং রসম সাল্লাম আমাদেরকে বলছেন যে আমি যা জানি এটা যদি তোমরা জানতে তাহলে তোমরা হাসতা কম এবং কান্না করতে বেশি সুমানুল্লাহ এবং এটা আমরা নিজেরাই চিন্তা করি দেখি আমরা যখন যখন চিন্তা করি মৃত্যুর কথা তখন আমাদের মন খারাপ হয়ে আসে আমরা আমাদের হাসা আমাদের হাসতে আর ইচ্ছা করে না সুমানুল্লাহ এবং রসম মহাম সাল সাল্লাম সাহাবিদের মধ্যে এত কঠিন মানে এত স্ট্রংলি এই বিশ্বাসটা ইনস্টল করতে পেরেছিল যে আলী রদাহ তালাহনা উনি বলছে উনি আমাদেরকে বলছেন যে এখন যদি ওনার চোখের সামনে এনে দেয় জাহ্নাত এবং জাহান্নাম It won't make a difference. এটা ডিফারেন্স মেক করবে না মনের ভিতরে ইনস্টল করতে পেরেছে এবং তিনি এত স্ট্রংলি এটার মধ্যে বিলিভটা আনতে পেরেছে যে ইট ওয়ান্ট মেক এ ডিফারেন্স এটা ওনার জন্য অত বেশি ডিফারেন্স মেক করবে না জাহ্নাত এবং জাহান্নাম যদি তার চোখের সামনে চলে আসে সোহান আল্লাহ সো এটা এই কথাটা থেকে বোঝা যাচ্ছে যে রসমাহাম কিভাবে সাহাবা ওনাদের মধ্যে কীভাবে করে ঝান্নার কথাটা ইনস্টল করেছিল সো একটা এক্সাম্পল সেটা হচ্ছে ইউএস এর মধ্যে নাইনটিন কংগ্রেস তারা ডিসাইড করে যে তারা অ্যালকোহল ব্যান করবে তো তারাও জানে যে ব্যান করে এবং তারা যখন তারা এই লটাকে ইমপ্লিমেন্ট করার জন্য তাদের পুলিশ ফোর্স ইউজ করে তাদের তাদের অল সোর্টস ল ইউজ করে সুমাহ হোয়াট ইস সেটা রেজাল্ট কি আসে ইউএস অ্যালকোহল কে অ্যালকোহল কনজামশন কোনোভাবেই থামাতে পারে না এমনকি এটা এমন অবস্থায় চলে যায় যে মানুষ ল ব্রেক করে করে করে করে করে করে এম মানে স্মাগলিং স্মাগলিংয়ের লেভেলটা এত হাই চলে গিয়েছিল সুবহাম আল্লাহ যে দেড় কেইমা টাইম একটা সময় আসে যে কংগ্রেস এই লটাকে ফেরত নেয় তারা বলে যে না ইটস নট পসিবল অ্যালকোহল ব্যান করা পসিবল না সুভাম আল্লাহ সো এখন আমরা ফোরটিন হান্ড্রেড ইয়ার্স চোদ্দোশো বছর আগে পিছনে যাই রসুমা সাল্লাহিসাল্লাম মাদিনার মধ্যে একটি ছোট শহর কোন পুলিশ ফোর্সেস নেই কোন ইউএস এর মতো বড় ল কংগ্রেস নেই জিব্রিআ কাছে সেই আয়ারটি নিয়ে আসে যেটি হারাম করে দেয় এবং রসম সাহাবাদ সাহাবি রাজিয়া ওনাদেরকে যখন এই আয়ারটার কথা বলে তো আমি আপনাদেরকে বললাম যে তারা সাথে সাথে কিভাবে তাদের রিয়াকশনটা কি ছিল যে তারা এমন অবস্থায় চলে গেছিল যে তারা মুখের ভিতর আঙ্গুল ঢুকিয়ে বমি করে তাদের ভিতরের অ্যালকোহলটাও বের করতে চাচ্ছিল এটা পসিবল ইট ওয়াজ অল পসিবল জাস্ট বিকজ অফ দি ইমান এটা কমপ্লিটলি পসিবল ছিল শুধুমাত্র তাদের মধ্যে ইমান ছিল দেখে কোনো পুলিশের দরকার হয়নি কোনো হয়নি কোন কংগ্রেসের দরকার হয়নি ইউএস এত বড় একটি দেশ এত স্ট্রং একটা দেশ কেন তারা পারেনি অ্যালকোহলকে ব্যান করতে এবং কি আরবলি মানে তাদের মধ্যে এমনও না যে তারা অনেক এডুকেটেড ছিল সুবাহ সো এইরকম কিছু মানুষ দেখে কীভাবে রসমা সাল্লাম আহ এই জিনিসটাতে কনভিন্স করতে পেরেছিল এবং কীভাবে উনি এই এই সারিয়া সারিয়াটা ইমপ্লিমেন্ট করতে পারলো আমাদের নিজেদেরকে প্রিপেয়ার করতে হবে বার আমাদের নিজেদেরকে মৃত্যুর জন্য প্রিপেয়ার করতে হবে পরাজীবনের জন্য প্রিপেয়ার করতে হবে এবং আমরা এই প্রিপারেশনটা কীভাবে করবো আমরা এই প্রিপারেশানটা করবো বার আখেরার কথা বলে বারবার আখেরার কথা মনে করে এবং এখানে একটা জিনিস আমাদের ইম্পর্ট্যান্ট একটা জিনিস সেটা আমাদের সবসময় মনে রাখা উচিত দ্যাট ইজ একটা জিনিসকে রিপিট করা আমাদের রিলিজিয়ানটা এমন जहर असर मगरेब ऐसा सब एक बारे पढ़े निलम घूम उठे खालसार व्यस्त ना हम सलाह जो भेबे देखें डिवाइड कर দ্দিন আমরা আমাদেরকে মনে করেছি যে আল্লাহ আমরা আল্লাহর ইবাদত করি এবং আমরা আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ আমাদেরকে রাখেন আমাদেরকে সঠিক পথে রাখেন তা আমরা ফজরের সালাহ টা পরে আমরা আমাদের জীবনে ব্যস্ত হয়ে যাই ব্যস্ত হয়ে যাই ব্যস্ত হয়ে যাই ব্যস্ত হয়ে যাই হিউম্যান একটা জিনিস আমরা আস্তে আস্তে ভুলা শুরু করি আমরা আমাদের মন অন্যদিকে চলে যায় জোহরের সাথে সাথে আজান আজান দিচ্ছে আমাদেরকে সালার জন্য আমাদেরকে সালাহ জন্য ডাকছে তখন আমাদের কি আদান একটা কল ইটস কল টু প্রেয়ার আদান হচ্ছে সালার একটি ডাক সে কি আল্লাহ ডাকছে আমাদেরকে নামাজের জন্য সালাতের জন্য সুমান সো আমার তখন মনে হয় ও আমি দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে গেলাম ওকে ইটস টাইম ফর সালাহ এখন নামাজের টাইম আমরা গেলাম অল্লাহ একবার আবার আলহামদুলিল্লাহ হিরোপিল আবার আমরা নামাজ পড়লো আমরা নামাজ পড়ে আমাদের ইমানটা আবার আপলিফটেড হলো আমাদের মৃত্যুর কথা আবার মনে হলো জাহ্নাতের কথা আবার মনে হলো জাহান্নামের কথা আবার মনে হলো আল্লাহর কথা আবার মনে হলো যদি কিছু ভুল করে মানে কোন এমন যদি কিছু হয় যেটা ভুল করছিলাম আল্লাহর কথা মনে হলো আল্লাহর ভয়ের কথা মনে হলো আল্লাহর পানিশমেন্টের কথা মনে হলো আবার আমরা ঠিক কথায় আসলাম তারপর আবার দিন যেসে দিনে দিন যাচ্ছে বিকেলের টাইম আসছে আমরা আবার আমাদের দুনিয়ার কাজে ব্যস্ত হয়েছি আবার আল্লাহ একবার আল্লাহ একবার আবার আমাদেরকে আজানোর জন্য ডাকছে তোমার লাস্ট কাজটা হচ্ছে এশা সোহাম আমরা কনস্ট্যান্টলি একটি রিমাইন্ডারের মধ্যে আছি এবং এটা আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমাদের রিলিজিয়ানটা এমন একটা জিনিস এই দিন এই দিনের পর এই দিনের শিক্ষা এই আইল এটা এমন একটা জিনিস এটা একদিনে এটা দুনিয়াবি নজরিং আমি কনস্ট্যান্ট আমাদের অ্যাক্ট করতে হবে এবং থাকতে হবে কনস্ট্যান্ট রিভাইজ করতে হবে কনস্ট্যান্ট মনে করতে হবে কনস্ট্যান্টলি এটার কথা বলতে হবে বারবার বার তবে আমরা এটাকে মেনটেন করতে পারবো এটাকে ধরে রাখতে পারবো নাহলে এটা হবে না আয়াত সবকিছু সব লেকচার আছে বাট আমাদের আমল কোথায় আর তাবিনদের সময় তবে তাবিনদের সময় একটি হাদিস কালেক্ট করার জন্য তারা মাসের পর মাস ট্রাভেল করতো সুবাহ কিভাবে এত স্ট্রং ছিল তাদের এখন আল্লাহ আমাদের তো মৃত্যু মৃত্যুকে বলা হচ্ছে আ মাইনার ডে অফ জাজমেন্ট মৃত্যুকে বলা হচ্ছে যে একটি কেয়ামত বুখারিতে আহ বলা হচ্ছে যে কিছু আহ বেদিন রসমের কাছে আসতো এবং রসমের কাছে এসে কিছু বেদুইন জিজ্ঞেস করেছিল যে আহ কখন হবে ইারা যায় ওর বুড়া বয়সে পোঁচাতে পোঁতে তোমাদের কেয়ামত অলরেডি শুরু হয়ে যাবে সোহাল এটা মিনিংটা কি মিনিংটা হচ্ছে এই বাচ্চাটা বুড়া হতে হতে অফ মনে করেন আমি ফর তিরিশ বছর একজন লোক এবং একটি বাচ্চা সে দুই বছরের একটি বাচ্চা তো ওর বুড়া বয়সে পৌঁছতে আমি আমার কেয়ামতের দিনের জন্য অভ্যয় করতে হবে আমার মৃত্যু চলে এসেছে মানে আমার কেয়ামত শুরু এবং এই জন্যই বলেন মৃত্যু ডেথ ইজ আ মাইনার ডে অফ জাজমেন্ট মৃত্যু হচ্ছে একটি আহ মানে মাইনার ডে অফ কেয়ামা আমাদের মৃত্যু হয়ে গেছে তার এবং আল্লাহ সুবাহ বলছে যে এভরি সোল উইল টেস্ট ডেথ প্রত্যেকটি রুহ মৃত্যু ফেস করবে এবং আমরা সবকিছুকে ফাঁকি দিতে পারবো বা আমরা ফাঁকে দিতে পারবো না এবং সেটা কি সেটা হচ্ছে যে তো আমরা মানুষকে আমরা সারাক্ষণ খালি সারাক্ষণ দোয়া করি আল্লাহ আরো বেশি টাকা দেওয়া আল্লাহ আরো বেশি টাকা দেওয়া আল্লাহ আরো বেশি ধন সম্পদ আল্লাহ আরো বেশি হায়াত দেওয়া আরো হায়াত দাও সোমান আল্লাহ অলরেডি রিটার্ন এটা অলরেডি লিখা সবকিছু দাও ইভেন তো সবকিছু লিখা এবং দুনিয়ার জন্য অত এফোর্ট দেওয়ার কিছু নেই বাট আমাদের মৃত্যুর জন্য আমাদের সবচেয়ে বেশি এফোর্ট দেওয়া মৃত্যুর পরে আমরা কি করবো সেটার জন্য আমাদের নিজেদেরকে প্রিপেয়ার করা উচিত তো মৃত্যু এমন একটা জিনিস এটা আন আসবে এটা আপনাকে ডিক্লেয়ার করে আসবে না এটা আপনার ফোনে টেক্স দিয়ে আসবেন এটা আপনাকে একটা মিস কল দিয়ে আসবেন এটা আপনাকে বলে আসবে না যে আমি এখন আসছি তুমি রেডি হও এটা যে কোনো সময় আসবে সোহামল্লাহ সো একটা স্টোরি আছে এরকম একজন একদম কংক্রিটের উপর সে ল্যান্ড করে সে ল্যান্ড করে তো আর কিচ্ছু হয় না সে মারা যায় না তো তখন তিনি বলে সুবাহ এই পাঁচতলা সাততলা থেকে পরে আমার মৃত্যু হয়নি চলো তোমাদের সবাইকে আমি খাওয়াবো আজকে আমি ট্রিট দিব সে যখন রোড ক্রস করতে যাচ্ছিল তখন তাকে মেরে তার মৃত্যু বরণ হয় সেখানে জিনিসটা ভেবে দেখেন তার মৃত্যু এইভাবেই লিখা ছিল আল্লাহ তার মৃত্যু এইভাবেই লিখে রেখেছিল সেই বাসের নিচে পড়েই তার মৃত্যু তার জন্য ছিল তো সাততলা থেকে পড়েও তার মৃত্যু তাকে কেউ মারতে পারেনি সাততলা থেকে পড়ে গিয়েও তার মৃত্যু হয়নি এবং একটি বাসের নিচে পড়ে তার মৃত্যু হয়েছে সুবাহ তো আমরা যত বেশি অনেক অনেক বড় একটা এবং আমার মনে হয় যে আমাকে মৃত্যু কিছু করতে পারলো না এখন সুবাহার্ন কালচার যেটা শিখায় যে আমি এটা পার করে এসেছি ওটা পার করে এসেছি ডেথ আমাকে আসলে সুমাহ আল্লাহ তুমি এটা ভুলতে বুঝতে ভুল করছো অ্যাকচুয়ালি মৃত্যু তোমার জন্য ভাবে লেখা ছিল না তোমাকে যত কিছু তুমি তখন মৃত্যুবরণ করতে না এবং তোমার জন্য যেভাবে মৃত্যু লিখে সেভাবে তোমার মৃত্যুবরণ হবে যে এখন প্লেনের মধ্যে তার খাওয়াটা সে মুখে দিচ্ছিল অথবা সে তার ফ্রেন্ড বলছিল যে আমি এখন দেশে গিয়ে আমি এখন এই প্লেনটা যে দেশে আছে আমি সেখানে গিয়ে আমি এই কাজ করবো এই মিটিং করবো আমার ফ্যামিলি মেম্বার্সকে দেখবো তো যখন দুইটা প্লেন এক একটা প্লেন আমি এই মজের চিকেনের কামড়টা নিবো এই বাইকটা নিব আমার মানে আমার খুব মজা লাগবে আমি খাবো অথবা আমি দেশে গিয়ে আমার আমার স্ত্রী সাথে দেখা করবো সে তার এক সেকেন্ডের মধ্যে তার মৃত্যু চলে বেশি মজা বেশি আরামায়সকে ডেস্ট্রয় করে কি মৃত্যু তো মৃত্যুর কথা বারবার চিন্তা করো এবং রসমালাম আমাদেরকে এটা যে মৃত্যুই হক মৃত্যুই সত্য ঠিক আছে সো মৃত্যু মানে মৃত্যু এমন একটা জিনিস যেটাকে আমরা অ্যাভ করতে পারবো না এবং এটা হান্ড্রেড পারে যে হোক যত বড় লোক হোক গরিব হোক যাই হোক মৃত্যু তার আসবে সো একজন স্কলার হাসান আল বাস্তারি তো তিনি আমাদেরকে বলছেন যে মৃত্যু এমন একটা জিনিস যেটা হান্ড্রেড শিওর এটা এটা মোস্ট সার্টিন জিনিস আমরা এটা নিয়ে সবচেয়ে কম প্রিপেয়ার করি নিজেদেরকে আমরা এটা নিয়ে সবচেয়ে কম চিন্তা করি নিজেদেরকে নিয়ে এবং রিস্ক রিস্ক এমন জিনিস ইনকাম টাকা পয়সা এটা এমন একটা জিনিস বিয়ে এটা এমন একটা জিনিস আমরা এটা নিয়ে ঘাম এটা নিয়ে আমাদের এত ঘাম ছুটে আমার আমার কখন চাকরি হবে আমার কখন ইনকাম হবে আমি কোন মেয়েকে বিয়ে করবো আমি কখন বিয়ে করবো সোমান ইভেন দো ইট ইস রিটার্ন এটা সবকিছু লেখা আছে আমার কোথায় চাকরি হবে আমার কোথা থেকে রিস্ক আসবে এটস অল রিটার্ন এবং এটা নিয়ে আমার টেনশন করার কিছু নেই বাট আমি এটা নিয়ে সবচেয়ে চিন্তা করছি বাট আমার যে মৃত্যু আসবে আমি এটা নিয়ে শিওর আমি জানি আমার মৃত্যু হবে বাট আমি এটা জানি না যে আমার মৃত্যু কখন হবে বাট আমি এটা নিয়ে টেনশন করছি না আমি এটা নিয়ে একদমই টেনশন করছি না আমাকে একটা কোনো কন্ট্রাক্ট সাইন করিয়েছে যে তুমি দশ বছর বাঁচবে তুমি তিরিশ বছর বাঁচবে তো তুমি চিন্তাই করো না তুমি বুড়া বয়সে গিয়ে সুমান্লা এমন এমনও কিছু মানুষ আছে বলে যে এখন কেন এবাদত করতসো বুড়া বয়সে গিয়ে এবাদত করো এখন কেন হিজাব করতছ বিয়ের পরে গিয়ে হিজাব করো এখন কেন পর্দা করতসো তুমি বিয়ের পরে গিয়ে পর্দা করো তুমি এখন কেন দাঁড়িয়ে রাখছো তার হায়াত কনফার্ম সে তার বিয়ে সে বোন বিয়ের আগ পর্যন্ত বাঁচবে সেই ভাই বিয়ে আগ পর্যন্ত বাঁচবে সেই ভাই রিটায়ারমেন্টের পর্যন্ত বাঁচবে যে সে এখন সেভ করছে সে সালা গিব আপ করছে সে আল্লাহর হুকুম মানছে না কারণ সে সে পরে গিয়ে আরো সুইটেবল কন্ডিশনে গিয়ে আল্লাহ করা উচিত না আমাদের এমন কিছু করা উচিত না যে যেটাতে আমরা আমাদের নিজেরই ক্ষতি করছি আমাদের সারাক্ষণই মৃত্যুর ব্যাপারে চিন্তা করা উচিত এবং মৃত্যুর জন্য প্রিপেয়ার করা উচিত বিকজ দিস ইজ সামথিং যেটা আসবেই আসবে এবং কখন আসবে আমরা এটা জানি না এবং খাওয়ানো হবে মৃত্যুর এই কোথায় খাওয়ানো হবে ঠিক আছে তার জানাজা কোন ময়দানে হবে তার খাটিয়াটা কত দামি হবে কত সুন্দর হবে তারা এটা নিয়ে প্ল্যান করতেছে মানে তাদের মৃত্যুর প্ল্যানিটা এই সাইড এর প্ল্যানিং এখন তো আমরা যখন মৃত্যু নিয়ে কথা বলবো এবং মৃত্যুর রিয়ালিটি নিয়ে কথা বলবো তখন আমাদের আমাদের এই গাফিলতি আমাদের ইগনোরেন্স গুলা আস্তে আস্তে কমে যাবে ইনশাল্লাহ এবং আমাদের আমাদের চোখটা খুলবে তো এটা এটার এটার একটা এক্সাম্পল এটাও যে আমরা যখন মৃত্যু নিয়ে কথা বলবো যেমন একবার হয়েছিল যে আমি আমার ফ্রেন্ডের দাদাকে কবর দিতে গিয়েছিলাম তো সুবাহ যখন আমি তাকে কবর দিতে গেলাম তো যখন আমি নিজের হাতে সেই বডিটাকে কবর মধ্যে দিলাম সুবাহন আমার আই ফেল সামথিং আমার মধ্যে একটা একটা ফিলিং এসেছিল যে আমি কি এই মুহূর্তটার জন্য তৈরি এখন আমরা সবাই তাকে মাটি দিয়ে চলে যাবো সুবাহান্লাহ তো আমরা কি আসলে এটার জন্য রেডি তো আমরা যত বেশি মৃত্যুর কথা মনে করবো আমরা বলবো হবে সো স্টেজ একটা স্টেজ আছে মৃত্যুর সময় যখন আহ তারা আসে সেই বডিটার উপর এবং সেই সেই মানুষটা যিনি মৃত্যুকে ফেস করছে তিনি সেই ফেরস্তাদেরকে দেখে এবং তিনি তিনি যখন এই দেখে তিনিার সময়টা মানে তার তার একটা এক্সপিরিয়েন্স আছে তো এটা এই এক্সপিরিয়েন্সের ব্যাপারে রসম আমাদেরকে এক্সপ্লেন করছে তো রসমাল্লাহ সাল্লাম আমাদেরকে বলছেন তিনি আমাদেরকে বলছেন যে যখন এই ফেরস্তারা নিচে আসবে আসমান থেকে নিচে নেমে আসবে এই এই বডিটার উপর এই রুটার ওপর তার সোলটা নেওয়ার জন্য সো তিনি যদি একটা একজন বিশ্বাসী হন এবং একজন ইটস আ সোল তিনি যদি একজন বিশ্বাসী হন এবং একজন মিন হন একজন মিয়মিনের মৃত্যুর সময় তো বলছে তিনি সেই ফেরেস্তাগুলো সেই ফেরেস্তা কিভাবে দেখবে সেই ফেরেস্তা দিকে দেখবে তাদের ফেইসটা সূর্যের মতো সুমান এবং মৃত্যুর যে যেটা সেই ফেরেস্তাটি তার পাশে এসে বলবে যে ও ইউ পিওর সোল ও সেই মানে পবিত্র তুমি বের হয়ে আসো আল্লাহর প্লেজারে তুমি বের হয়ে আসো সুমান আল্লাহ সো বলা হচ্ছে যে এই সোলটি তখন এই রুখটি অনেক ইজিলি সেই বডি থেকে বের হয়ে আসবে এবং এটাকে কম্পেয়ার করা হচ্ছে যে একটি ইভেল সোল একটি অবিশ্বাসী অথবা একজন একজন গুণাগারের রুটা এই স্টেজটা কিভাবে পার করছেন যে ফেরেস্তারা যখন আসবে এই সোলটার উপর খুবই ভয়ানক রূপ নিয়ে আসবে এবং তারা যে কফিনটা নিয়ে আসবে সেই কফিনটা খুবই খুবই একটা জাহান নামের জিনিসপত্র নিয়ে আসবে তার কাছে এবং মৃত্যু তার কাছে খুবই একটি জানোয়ারের রূপ নিয়ে আসবে এবং তার পাশে এসে বসবে এবং তাকে এসে বলবে যে ও ইউ ইভেল সোল মানে সেই খারাপ রুটাকে বলবে যে তুমি আল্লাহর আল্লাহর রাগে বের হয়ে আসো আল্লাহর গজবের কাছে তুমি বের হয়ে আসো আল্লাহর পানিশমেন্টের কাছে তুমি বের হয়ে আসো এবং তখন এই সোলটা এই রুখটা সেই বডিতেছুটি করবে কারণ সে বের হতে বের হলে সেই বডিটার মধ্যে তখন বলা হচ্ছে ফেরেস্তারা সেই রুটাকে টেনে ছিঁড়ে সে বডি থেকে বের করবে এটা এটাকে এটাকে তুলনা করা হচ্ছে যে একটি ব্রাঞ্চ একটি কাঠি যেটার মধ্যে অনেকগুলো কাটা আছে এবং এটা একটি ভিজা কটনের ভিতর থেকে যখন বের করা হয় আপনি চিন্তা করে দেখেন জিনিসটা যে একটা একটা কাঠি যার মধ্যে অনেকগুলো কাটা আছে এবং একটি তুলার দোলা যেটা অনেক ভিজা এটার ভিতরে যদি কাঁটা থাকে এবং সেটা থেকে যখন টেনে বের করা হবে সেই কাটা তুলাগুলোকে ছিঁড়ে বের হয়ে আসবে সোহানাল্লাহ সো চিন্তা করে দেখেন এটাকে তুলনা করেছে যে সেই রুটাকে বডি থেকে ছিঁড়ে বের করা হবে এবং বলা হচ্ছে যে এটার পেনটা হচ্ছে বডির মাংসকে ছিঁড়ার মতো পেনটা সোহান এই মুহূর্তে মানে তাকে সাইকোলজিক্যালিও কমফোর্ট করার জন্য তাকে সাইকোলজিক্যালিও তাকে মেন্টালি মনের দিক দিয়ে শান্তি দেওয়ার জন্য তাকে সেই সুখবটা দেওয়া হচ্ছে তুমি আল্লাহর খুশি আল্লাহর সন্তুষ্টিতে তুমি বের হয়ে আসো ঠিক আছে এবং আল্লাহ তাকে আল্লাহ পানিশমেন্টে বের হয়ে আসো আল্লাহ বলা হচ্ছে যে আহ তিনটা জিনিস মানে তিনটা পয়েন্টস একজন একজন স্কলার তিনি বলা হচ্ছে যে মৃত্যুকে মনে করলে আমাদের তিনটা বেনিফিট আমরা যদি সারাক্ষণ মৃত্যুকে মনে করি তো আমাদের বেনিফিট হচ্ছে বেনিফিটস হচ্ছে তিনটা সো সেই স্কলারটা বলছে সেই তিনটা বেনিফিট কি কী সেটা বলছে যে তুমি যখন মৃত্যুকে বাবার মনে করবা তখন তুমি খুব তাড়াতাড়ি তবা করবা তো সুবাহুল্লাহ আমাদেরকে দিয়ে বুঝি সারাক্ষণ চিন্তা করি তাহলে আমি যে কোনো সময় মারা যাবো আমি করলাম অথবা আমি গুণা করেছি করে ফেলি আমার মাফ করে দিবে এবং আমি সারাক্ষণ তবার মধ্যেই থাকবো যাতে আমি সবসময় রেডি থাকি মৃত্যুর জন্য এক হচ্ছে এটা ইউল বি কুইক টু মেইক তবা দুই তুমি খুব আমরা খুব ছোট কিছুতে খুশি থাকবো আমরা টেম্পোরারি আমরা আসলে কিছুক্ষণের জন্য এসেছি তো আমরা খুব ছোটতেই খুশি থাকব। খুব কমে আমরা খুশি থাকব। সন্তুষ্ট থাকবো এবং আমরা কখনো এবং থার্ড পয়েন্টে তিনি যেটা বলছেন যে আমরা কখনো এই দুনিয়াবি কোনো কিছুতে কম্পিট করব না এই দুনিয়াবি কোনো কিছুতে প্রতিযোগিতা করব না একজন একজনের সাথে কারণ ইটস নট ওয়ার্থ এট এটা কোনো এটা সার্থক না আমি কেন কেন এত এফোর্ট দিব আমি কেন এত কম্পিটিশন করব এমন কিছুর জন্য যেটা আমার কাছে ক্ষণিকের জন্য আছে ইনস্ট্যান্ট আমি এমন কিছু জন্য কম্পিট করব আমি এমন কিছুর জন্য প্রতিযোগিতা করব যেটা আমি পারমানেন্টলি পাবো ওই চাই জান্নাত জাহান্নম যেটা জান্নাত অথবা জাহান্নম সেটাই হচ্ছে আমাদের পারমানেন্ট জায়গা সেটাই আমাদের পারমানেন্ট থাকার স্থান আমাদের যে তাকে যদি একটি স্বর্ণের একটি পাহাড়ও এনে দেওয়া হয় সে তাও খুশি হবে না এবং সুবান এটা আমাদের চোখের সামনে আমাদের কাছে যত টাকা আসে আমরা আরো টাকা চাই আমাদের কাছে যত ধন সম্পদ আসে আমরা আরো চাই আমাদের কখনোই এটা শেষ হবে না সুহান এবং আপনার ভেবে দেখেন এই পৃথিবীতে যত যুদ্ধ হচ্ছে কি নিয়ে হচ্ছে জন্য সবই দুনিয়ার জন্য এই যে পলিটিশিয়ানসরা ফাইট করছে কিসের জন্য ক্ষমতার জন্য সবকিছুই ক্ষমতার জন্য সুহান সো যখন আমরা চিন্তা করবো তখন আমাদের এই ক্ষমতা আমাদের এই দুনিয়ার প্রতি ভালোবাসা এগুলো আমাদের মধ্যে অনেক কমে যাবে তো সাকারাতুল মত এটা এমন একটা স্টেজ তো এটাকে বলা হয় যে এটা এমন একটা সময় তখন অনেক বেশি পেইন হয় এটা বলল যে পেইন অফ ডেথ তো তখন ওই সময়টাতে এত বেশি পেইন হয় যে মানুষ এরকম হয় যে হোশ চলে যায় আবার হোশ ফেরত আসে হোশ চলে যাবে আবার আসে মানে এত পেইন এত পেইন সাল্লাহ এবং সাকারাতুল মত এটা এমন একটা জিনিস যে নোম্যাটার হামা চুট রায় আমরা সাল্লাম ও এটা থেকে রেহাই পায়নি যেখানে রসমালাম ও এই পেইনটা ফিল করেছে আমরা তো অবশ্যই এই পেইনটা ফিল করবো কে সাকারাতুল মত ফিল করবে না কে এই পেইন অফ ডেথ এটাকে ফিল করবে না শুধুমাত্র সোহায়া একজন শাহিদ শুধু এই পেনটা মৃত্যুর পেন্টা সে ফিল করবে না হচ্ছে তার একটি আলাদা করা হয়েছে এবং বলা হচ্ছে যে তার একটি পোকার কামড়ের মতো সুবাহ এটা হচ্ছে একটি শাহিদের একটি স্পেশালিটি সো সবাই এভরি আমরা সবাই যারা মৃত্যুর পরে আল্লাহ সুমনাদালা বলছে যে আল্লাহ সুমালা কোরআনে বলছে যে আমরা সবাই মৃত্যুর পরে উই ওয়ান্ট টু কাম ব্যাক আমরা ফিরত আসতে চাই কেন আমরা ফিরতে এসে আমরা ঠিক করতে চাই আমরা মানে কোরআনার মধ্যে এরকম অনেক আয়াত আছে যেখানে আমাদের বলছে যে ইয়া আল্লাহ আমাকে ফেরত পাঠিয়ে দাও আল্লাহ আমি ঠিক হয়ে আসব আমি আমি আমি ভালো আমল করব আরো হ্যাঁ সো সবাই মৃত্যুর পরে ফেরত আসতে চায় তো কিন্তু ইটস ক্যান বি টু লেট তখন এটা একবার যখন মৃত্যু চলে আস তখন ইটস টু লেট তখন অনেক দেরি হয়ে গেছে তো এই বলা এই জন্য বলা হচ্ছে যে ডোন্ট ওয়েট টু মেক তবা আনটিল ইটস টু লেট তবা করার জন্য বেশি দেরি করতে নেই সময় কনস্ট্যান্ট তবার মধ্যে থাকতে হবে সবসময় কনস্ট্যান্ট আল্লাহর চিন্তার মধ্যে মৃত্যুর চিন্তার মধ্যে থাকতে হবে এবং সব সময় কনস্ট্যান্ট তবা করতে হবে বিকজ এই সাকারাতুর মতো এটা হচ্ছে সেই সময় যখন একটা মানুষ যদি সেই সময় তার মৃত্যুর সময় সে যদি ফেরস্তা থেকে দেখে ফেলে দিস ইস দ্য টাইম হবে না করতে হবে এবং আমাদের কনস্ট্যান্টলি তবা করতে হবে যেহেতু মৃত্যু আন আসবে কোন অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আসবে একটা প্রশ্ন হতে পারে যে তাহলে তো আবার বেস্ট টাইম কি তা আবার বেস্ট টাইম হচ্ছে এখনই এই মুহূর্তে এবং যদি কোরআনকে ভালোভাবে দেখা হয় যাহার নামে বেশিরভাগ মানুষ হচ্ছে তারা যারা প্রো করে যারা বলে যে আমি কালকে থেকে ভালো হবো আমি পরশু থেকে ভালো হবো আমি কালকে থেকে ঠিক হয়ে যাবো সুবাহ আল্লাহ যারা এটা বলে তারা তার কখনো কালকে ভালো হবে না ইউজালি এটা হয় না সে কালকে আসলে সে ওই কালকে বলবে যে আরো কা আরো পরে আরো পরে আরো পরে সুহাম আল্লাহ এবং এটা আমরা স্টুডেন্টসদের মধ্যে সবসময় দেখি যে কালকে কালকে বলতে বলতে পরীক্ষার রাত চলে আসে তখনও তার পড়ালেখা শেষ হয়নি তো আমাদের তবাটা এখনই করতে হবে আমাদের আল্লাহ কাছে এখনই ফিরে যেতে হবে সো হু এভার লাইক টু মিট আল্লাহ আল্লাহ লাভ টু মিট হিম আজ ওয়েল যে আল্লাহ সাথে দেখা করতে চায় আল্লাহ তাসায় দেখা করতে চাই এবং যে আল্লাহ সাথে দেখা করতে চায় না আল্লাহ তশায় দেখা করতে চায় না আল্লাহ তাসায় দেখা করাটা পছন্দ করে না একটি একটি মোমিন একটি একটি ভালো রুহ একটি ইমানদার রুহ সে সবসময় সে সে চাবে যে সে কবরে মানে সে তাড়াতাড়ি কবরে চলে যাক মানে তার মৃত্যুর পরে যেহেতু তাকে বলা হয়েছে যে যেহেতু তাকে ফেরস তার কাছে সুখবর নিয়ে এসেছে তো সেই সেই সেই রুটা চাবে যে আমাকে তাড়াতাড়ি কবরে নিয়ে যাও হি ওয়ান গ্রেফ কুইকলি এবং যে খারাপ রু তাকে তাকে তো সেই খারাপ সংবাদটা দেওয়া হয়েছে পাগল হয়ে গেছ নাকি তোমরা আমাকে কেন কবরে নিয়ে যাচ্ছ সুমান তো রসমা সাল্লাহ আমাদেরকে বলছেন যে আমি আমি যদি চেতাম আমি আল্লাহ কাছে দোয়া করে তোমাদেরকে শোনাতে পারতাম যে কবরের মানে মানুষ কবরে কি জোরে জোরে চিৎকার করে বাট আমার আমি এটা ভয় পেয়ে যে আমি এটা নিয়ে ভয় পাই যে আমি যদি তোমাদের তোমার যদি এই আওয়াজটা তাহলে তোমরা ভয়ে তোমাদের তোমাদের ফ্যামিলি মেম্বার থেকে কবর দিবানা কারণ কবরে দিলে তো পানিশমেন্ট হবে সুবাহন আল্লাহ এখান থেকে আমাদের কি শেখা কবরের জিনিসটা এত ভয়ানক এই এই এত ভয়ানক এবং একটি খারাপ রুহের এক্সপিরিয়েন্সটা এত ভয়ানক সুবাহ যে এত জোর জোরে চিৎকার করবে যে আমরা সেই চিৎকারটা শুনলে দিতে ভয় পাবো আমাদেরকে আহ সেই জান্নাতের সুখবরটা দিবে এবং আল্লাহ সন্তোষের সুখবরটা দিবে এবং আমরা আমরা কবরে যেতে চাবো এবং আমরা আহ জান্নাতের আশা মানে আমরা আমরা আমরা যাওয়ার সুখবরটা নিয়েই কবরে যেতে চাই আমরা আমরা আমাদের জন্য কি চাই এটা অ্যাকচুয়ালি এন্ড অব দ্য ডে আমাদেরই হাতে এটা আমাদের ডিসিশন আমরা কি চাই আমাদের জন্য এবং আমরা যত বেশি মৃত্যুর মৃত্যুর কথা চিন্তা করব তত বেশি আমরা আহ এই পাতটাতে এই পথটাতে আমরা অটল থাকতে পারব এবং আমরা বুঝবো যে আমরা অ্যাকচুয়ালি কিসের জন্য এফোর্ট দেওয়া উচিত এবং কিসের জন্য এফোর্ট দেওয়া উচিত না কিসের জন্য প্রিপেয়ার করা উচিত এবং কিসের জন্য প্রিপেয়ার করা উচিত না সালাম আলাইকুম রহমতুল্লাহি